فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبقل عليه ونعوذ بالله من شرور أنقصنا ومن سيئات عمالنا من يحده الله قلام ذلله ومأيذ لله فلا هادي له <تصفيق> واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلقا اتقوا الله الذين تسالون به والارহাম ان الله كان عليكم رقيبا يا ايها الله قولا سديدا لكم اعمالكم ويغفر لكم جنوبكم الله ورسوله فقد بازا باوزنا عظيما اما بعد فاين خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد الله عليه وسلم وشر الامور محدثاتها কৌনহিদ আজ্লাম ওরফল শমস্ত পোশনসমস্ত সেই মহান রব্য আলামিনের জন্য যিনি আমাদেরকে তার একমাত্র মনোনীত দিন দিন ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসায় আমরা এতটুকুই সব বলতে সক্ষম আলহামদুলিল্লাহ অতপর এই দিন ইসলাম যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রসুলদের দ্বারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়েছে আল্লাহ সুহানা তালা তার দুধের মাধ্যমে প্রেরণ করেছেন সেগুলো সেই সকল আম্বামের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদফা মোস্তফা সাল সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দৌরুদ্সালাম আল্লাহ সাল্ল আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনির সুরা আনফার আয়াত নম্বর ছেচল্লিশ পাঠ করেছি তো এটাকে কেন্দ্র করেই আজকে সংক্ষিপ্ত জুমার খুদ্ শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ অমাত ই রব্বিশ রাহী সদরি ওয়াইসির আমরি ওহুল মিল্লিস আফক হকলি আজকের বর্ষ তথা বিশ্বের মুসলমানদের অবস্থা হচ্ছে করুন কারণ একটাই এক তো মহানাবী মাহমুদ রসুল্লা সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই মুসলমানরা আগামীতে ঐক্যবদ্ধ থাকতে পারবে না মুসলমানরা কোরআন ও সেই হাদিসের রাস্তায় অটল থাকতে পারবে না এটা হবে একটা পরীক্ষা স্বরূপ কোরআন এবং সেই হাদিসের রাস্তায় অটল থাকাটা হচ্ছে একটা পরীক্ষা স্বরূপ কারণ হাদিসে এসেছে আপনার জানি যে ইবনে মাজার এবং আবুদাবাদের সই হাদিসের মধ্যে এসেছে যে ইতিপূর্বে যেটা প্রসিদ্ধ জাতি ছিল এবং এখনো আছে ইয়াহুদ এবং নাসারা মুসা আলাহি সালামের অনুসারী গণ এবং ঈসা আলাহি সালামের অনুসারী গণ তারা মতভেদ করেছে নিজেদের ভেতরে মতভেদ করেছে ঝগড়া বিবাদ করেছে করার পরে তারা খণ্ড খণ্ড হয়ে গেছে তো এমনকি মহানবীশালাম পরিষ্কার বলে দিয়েছেন যে ইয়াহুদিরা একাত্তর ফিরকায় বিভক্ত হয়েছিল তাদের মধ্যে সত্তরটি ফিরকা জাহান নামে যাবে শুধুমাত্র একটি ফিরকা যারা মুসা আল্লাহ সাল্লামের সঠিক আকিদার উপরে ঠিক ছিল এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেনি সেই আকিদাকে বিশ্বাস করেছিল তারাই আজাদ পাবে এবং নাসারা অর্থাৎ খ্রিশ্চান খ্রিস্টানরাও বাহাত্তর ফিরকায় বাহাত্তর ভাগে তারা বিভক্ত হয়ে গিয়েছে তাদের মধ্যেও সকল ফিরকা অর্থাৎ একাত্তরটি ফিরকা জাহান নামে যাবে কেবলমাত্র একটি ফিরকা যারা ঈশাআ আলাহ সাল্লামের আনিত এক আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহ ছাড়া অন্য ইবাদত করা যাবে না এটা পবিত্র কোরআনে পাবেন সুরা মায়দা আয়তন বাহাত্তর সেখানে ঈশাআ আলাহ সাল্লাম এটাও ঘোষণা করে দিয়েছেন সুরা মায়েদের বাহাত্তর নম্বর আয়াত দেখবেন যারা আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করবে তাদের জন্য জান্নাত হারাম তাহলে জান্নাত হারাম মানে জাহান্ন চিরস্থাম তো খ্রিস্টানরাও বিভক্ত হয়ে গিয়েছে বাহাত্তর ফিরকায় একটা ফিরকা নাজাদ পাবে যারা ওই সিরিখ থেকে বেঁচে থাকবে যারা বলে না যে আল্লাহর সন্তান ঈসা আলাহ সাল্লাম যারা বলে না যে ঈসা আলাহ সাল্লাম হলো আল্লাহ স্বয়ং নওয়াজ আরে এই হুম্মতে বিভক্ত হয়ে যাবে আগামীতে এটা মহানবী সাদষ্যতবাণী করে গিয়েছেন এরা বিভক্ত হবে আর একটি ফিরকা মাত্র নাজাত নাজান নামে যাবে তো মহানবী সাদ সালামকে জিজ্ঞেস করা হয়েছিল সেই ফিরকা কোনটি তিনি বলেছেন মা আনা আলাইহি ও আহাবি আমি এবং আমার সাহাবাই কেরামগোন যারা এখানে উপস্থিত আছে তাদের অনুসরণ যারা করবে তারাই একমাত্র নাজাত পাবে আর তারা সংক্ষিপ্ত হবে এটা পরিষ্কার জান্নামি আর টু পার্সেন্ট বা দেড় পার্সেন্ট বেশি এরা হচ্ছে জান্নাতে যাবে তো এদের মধ্যেও দেখছি আজকালকের মতভেদ আজকে মুসলমানরা फिरकाय विभिन्न माझाव विभिन्न दलियों फितन विभक्त मध्य दावी कर दलादलिंग तुम्हारा आल्ला अनुगत्य करो रसुलर हुकुम मे चलो तुम्हरा खबरदार निजे भेतरे झगड़ा विवाद करो ना ঝগড়া বিবাদ করলে কি হবে তোমরা কমজোর হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবে ঝগড়া বিবাদ করলে আমাদের সংখ্যা যদি আমরা বলি যে আমরা অনেক মসজিদ আমাদের এখানে অনেক দল আমরা মজবুত আছি কিন্তু নিজেদের ভেতরে যদি ঝগড়া বিবাদ থাকে তাহলে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে পারবো না অথচ আল্লাহ সুহানুল ইমরানের মধ্যে বলে দিয়েছেন সুলা নম্বর তিন আয়াত নম্বর ধারণ করো আর খবর দান নিজেদের ভেতরে মতভেদ করো না নিজেদের ভেতরে বিবাদ করোনা তাহলে আল্লাহ সুবেন এখানে বলছেন আলী ইমরানের মধ্যে যে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ মন থেকে অন্তর থেকে সকল কালিমাকে দূর করে দিতে হবে সকল মতভেদ সকল ভেদাভেদ কে দূর করে দিতে হবে আল্লাহ এবং তার রসুলের ওয়াস্তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটাই হচ্ছে এটা তিনি আর বিবাদ করতে তিনি নিষেধ করছেন অপর জায়গা সুরানের ছেচল্লিশ ডিসেম্বর আয়তে তিনি বলছেন যদি তোমরা ঝগড়া বিবাদ করো আল্লাহর আইনকে যদি না মানো রসুলের আইনকে যদি না মানো নিজেদের ভেতরে যদি মতভেদ করো ঝগড়া বিবাদ করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে আর দুর্বল হয়ে পড়ার দরুণে যেমন দেখেন আপনারা ডিসকোভারি চ্যানেল বা বিভিন্ন যেগুলো জীবজন্তুরের চ্যানেল আছে দেখবেন যে হিংস্র যে পশুগুলো আছে বাঘ সিংহ তাদের খাদ্য হল ওই যে জঙ্গলে ঘুরে বেড়ায় হরিণ বা মহিষ বা গাভিগন জঙ্গলি মহিষ জঙ্গলি গাভিগন কিন্তু ওই জঙ্গলি গাভিগণ জঙ্গলি মহিষগুলো যতক্ষণ পর্যন্ত দল বেঁধে ঘুরতে থাকে ততক্ষণ পর্যন্ত সিংহ বাগরাও তাদেরকে আক্রমণ করতে সাহস পায় না কারণ যে আক্রমণ করতে যায় ওরা দলবদ্ধভাবে তাদেরকে আক্রমণ করে তাড়িয়ে দেয় শক্তিশালী শত্রুকে ও ঐক্যবদ্ধের কারণে তারা তাড়াতে সক্ষম হয় কিন্তু যখনই দেখবেন ওই ঘুরতে ঘুরতে হয়তো কেউ অন্য মানুষকে একটু অন্যদিকে চলে গিয়েছে দল চলে গিয়েছে দিকে একা হয়ে পড়ে যে তাকেই দেখবেন বাঘ এবং সিংহদের আক্রমণ করে আর তার জীবন লীলা শেষ করে দেয় তাকেই ভক্ষণ করে সিংহরা। তাকে আমাদেরও অবস্থা তাই আজকে আমরা বলছি যে আমরা কোরআন আর সেই হাদিসের মধ্যে আছি আমাদের কোনো ভয় নাই আর আরে তোমাদের কোনো ভয় নাই অবশ্যই ভয় নাই কিন্তু তোমরা যদি নিজেদের ভেতরে মতভেদ করো নিজেদের ভেতরে যদি ঝগড়া বিবাদ করো বিভিন্ন ছোট ছোটো কারণ নিয়ে যদি তোমরা বিভক্ত হয়ে যাও দলে দলে বিভক্ত হয়ে যাও আল্লাহর ঘর আল্লাহর যে ইবাদত গা চালাতে যদি অক্ষম হয়ে পড়ো নিজেদের মধ্যে বিবাদের জন্য তাহলে কি তোমরা দুর্বল হয়ে যাচ্ছ না তাহলে দুর্বলতা আমাদেরকে কাটাতে হবে এই দুর্বলতা আমাদের কাটাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের পথে ঐক্যবদ্ধ হতে হবে হাদিসের পথে আল্লাহর নির্দেশকে মান্য করতে হবে রসুল সাহায্যের নির্দেশকে মান্য করতে হবে আর আল্লা সুবান যেগুলো নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম যেগুলো নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে মহানবী সাল সাল্লাম অবশ্য এটা বলেছেন যে একটা গ্রাম চালাতে গেলে একটা মসজিদ চালাতে গেলে একটা যা কিছু বলেন আল্লাহ যেমন যারা মানুষদেরকে ভালাইয়ের পদে ডাকবে সেই দলটা গঠন করতে গেলে পরে কি প্রয়োজন একটা কমিটি থাকবে একটা সংগঠন থাকবে তবে সেই দলটাকে পরিচালনা করার সম্ভব নেতা দরকার কিন্তু সেই নেতা কেমন হবে তার গুনাগুণ দেখেন এই মসজিদ যেখানে আল্লাহ খানা সেটা পরিচালনা করার আয়াতি যারা আল্লাহর উপরে মানানে আখরি আর আখেরাদের উপরে বিশ্বাস যারা করেছে মসজিদ গুলো পরিচালনা তারাই করবে যাদের ইমান আছে আল্লাহর আর আল্লাহের উপরে করছি। সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ সুবাহা দ্বারা সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে কোনো কিছুই বাদ যাচ্ছে না যদি আখেরাতের উপর আমার বিশ্বাস থাকে তাহলে ওই আল্লাহকে ভয় করব। তারা নামাজ কায়েম করবে নামাজ কায়মের অর্থ কি মসজিদ গুলো দেখাশোনা যারা করবে তাদেরকে নামাজ কায়ম ও হতে হবে নামাজ কায়মের অর্থ এখানে আপনাদের এখানে লেখা রয়েছে সুন্দরভাবে নামাজ পড়তে হবে প্রত্যেক ওয়াক্তে তার নির্দিষ্ট ওক্তে তাকে নামাজি হতে হবে পাঁচ অক্ত পাবন্দি হতে হবে নামাজির মসজিদে পাঁচ অক্ত ফরজ নামাজ তাকে আদায় করতে হবে তার যদি অর্থ সম্পদ হয় তার সেই অর্থ সম্পদ যদি জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাকে সেই মালের জাকাত দিতে হবে ওয়ালাম বললাম আর সে কাউকে ভয় করবে না কোন নেতাকে ভয় করবে না কোনো দাদাকে ভয় করবে না কোনো মস্তানকে ভয় করবে না সে একমাত্র ভয় করবে আল্লাহকে রূপ ব্যক্তিকে কমের নেতা করতে হবে এই রূপ ব্যক্তিকে জাতির নেতা করতে হবে এই রূপ ব্যক্তিকে মসজিদের নেতা করতে হবে এই রূপ ব্যক্তিকে কোন সংগঠনের নেতা করতে হবে যেটা ইসলামী সংগঠন তবেই সম্ভব আল্লাহ সুবান তালার দয়া তবেই সম্ভব আল্লাহ সুবান তালার সাহায্য নচেত মহানবী সালাম বলছেন যে সাই বখারির হাদিস তোমরা নেতৃত্ব চেয়ে না নেতৃত্ব তোমরা চেয়ে না যদি তুমি নেতৃত্ব চেয়ে তাহলে আল্লাহ সুবান সাহায্য পাবে না সহযোগিতা পাবে না যদি মানুষে তোমাকে চয়ন করে যে এই ব্যক্তি হো চালওয়ালা ব্যক্তি এই ব্যক্তির মোত্তাহী ব্যক্তি পরেজগার ব্যক্তি একে আমরা নেতৃত্ব দেবো যদি মানুষ তোমার উপরে নেতৃত্ব চাপিয়ে দেয় তুমি যদি যোগ্য ব্যক্তি হও আবার অস্বীকার করা যাবে না যোগ্য ব্যক্তি দেখছ যে অন্য কেউ নে পরিচালনা করার জন্য আর যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি অস্বীকারও করতে পারবে না কিন্তু তাহলে কিন্তু অস্বীকার যদি করে কাল কেয়ামতের দিন কিন্তু আল্লাহ সুমেন্লা কাছে জবাব দিয়ে করতে হবে যে আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম আমি তোমাকে বুদ্ধি বিবেক দিয়েছিলাম আমি তোমাকে সেই নেতৃত্ব সামলানোর যোগ্যতা দিয়েছিলাম কিন্তু তুমি সেটা সামলাও নি কেন তুমি সেটা গ্রহণ করোনি কেন তো যদি তোমাকে মানুষে চাপিয়ে দেয় তোমার উপরে তুমি নেতা হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাহায্য অবতীর্ণ হবে তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে। তবে আমাদের ঝগড়া বিবাদ করা মনোমান আর যদি মনে করি আমি আছি আমি থাকবো ও নেতা হলে আমি ওকে মানবো না সে নেতা হলে আমি তাকে মানব না তাহলে কিন্তু আমাদের ভেতরে ঐক্য কখনোই ফিরে আসা সম্ভব হবে না আর যদি ঐক্যবদ্ধ না হয়। প্রথমত আমরা কি করলাম আল্লাহ সুবেন আয়াতকে অস্বীকার করলাম তিনি যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন আমরা তা থেকে মুখ ফিরে নিলাম তো আমাদেরকে খেয়াল করতে হবে পবিত্র কোরআনের আয়াত গুলোকে আমাদের খেয়াল করতে হবে পবিত্র কোরআন এর আয়াত কি বলছে আল্লাহ সুবেন তালা তারপরে সুরা হাসার খুলে দেখেন সুরা হাসার আয়াত নম্বর সম্পত্ত চোদ্দ সেখানে শেষের দিকে দেখবেন শেষের দিকে দেখবেন সেখানে আগম শেষ চোদ্দ শেষের দিকে আল্লাহ সুত বলছেন তোমরা কি ওদেরকে একটা কমের কথা বলছেন তোমরা কি ওদেরকে মনে করব্য কম অথচ তাদের নিজেদের মনের মধ্যে নেই আর তারা হচ্ছে যার কারণে জাহিল কম মূর্খ কম যাদের নিজেদের মনের মধ্যে মিল নাই অথচ তোমরা দূর থেকে দেখে মনে করছো ওরা শক্তিশালী ওদের বিরুদ্ধে তোমরা নেমে পড়ো তোমরা শীঘ্রই যুদ্ধে জয় হবে কারণ তোমরা দূর থেকে দেখছো যে ওই শত্রুটা মনে হচ্ছে যেন অনেক সৈন্য অনেক সৈন্য সামন্ত নিয়ে আসছে কিন্তু ওদের নিজেদের মনের মধ্যে মিল নাই ওরা হচ্ছে দুর্বল ঐক্যবদ্ধ নয় তুমি যদি আক্রমণ করো তাহলে ওদের সংখ্যা বেশি হলেও আরে হেরে যাবে তাহলে এত কিছু আল্লাহ সুবান কোরআনের এত জায়গায় যে ইশারা ইঙ্গিত করছে আমরা কি বুঝতে পারছি না আমাদেরকে আজকে প্রয়োজন নাই আমরা শুধু বলবো আমরা বাপদাদার সূত্রে বেশিরভাগ দুঃখের বিষয় এটাই আজকে আমি এটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি দেখবেন আপনারা যারা ওই মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে বাপের নাম আরবিতে ছিল ছেলের নামও আরবিতে মেয়ের নামও আরবিতে তারা যতটা দিন পালন না করে তার থেকে ওই হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা থেকে যারা ইসলাম গ্রহণ করছে পড়াশোনা করছে তাদের দেখবেন মুসলমান মুসলমান হওয়া মাত্রই তারা দিন ইসলামকে কঠিনভাবে পালন করে তারা দিন ইসলামের বিন্দু মাত্র অবহেলা করে না আজকে যারা হাদিস। বাপদাদা সুতরা কোরআন এবং সাই হাদিসের অনুসারী তাদের মধ্যেও দেখেছি আমি বিভিন্ন জায়গায় গিয়েছি দেখেছি আহুল হাদিস মসজিদগুলো জানা বিরান হয়ে আছে বড় বড় মসজিদ মার্বেল পাথর ও কি চাকচিক কিন্তু নামাজের ওয়াক আজান দেওয়া হচ্ছে মানুষ ব্যবসা বাণিজ্যে আর লেনদেনে আর গান বাজনায় খেলাতে এই সমস্ত কিছুতে মেতে আছে আমাদের ভাগ্যের জান্নাত বাঁধা হয়ে গেছে কি দরকার আলুল হাদিস নাম তো আমাদের আছে ইবাদত করবো না জান্নতে চলে যাবো অত সহজ কি হ্যাঁ আর এর বিপরীত দেখেন আপনি जरा शीर के डूबे आदाते डूबे आज सत्य के তালাশ করছে তাদের সম্মুখে যখন সত্য উদ্ভাসিত হচ্ছে তারা যখন কোরআন এবং হাদিসের বাণীকে পাচ্ছে গ্রহণ করছে তারা শিরকে বর্জন করে বিদাসকে বর্জন করে যখন আহলের হাদিস হচ্ছে তারা কঠিনভাবে দিনের সেবা করছে তারা চারিদিকে দাবাতির টেবিল লাগাচ্ছে তারা চারিদিকে দাবাতের কাজ করছে দাওয়া ওই ইসলায়ের কাজ চারিদিকে তারা ছুটি ছুটি করে করছে এই নতুন আহলে হাদিসরা কিন্তু পুরাতন আহলে হাদিসরা যেন মরে গিয়েছে পুরাতন মুসলমানরা যেন মরে গিয়েছে এদের ভেতরে সেই তাকতার নাই এরা মনে করছে আমরা বাপদাদা সূত্রে আমাদের নাম আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুর রহমান আমরা জান্নাতে চলে যাব আর কর্ম করার প্রয়োজন নয় অনুরূপই মনে করছে যে আমরা আহুল হাদিস আমরা শুধু সবে বারাত করি না নবী দিবস পালন করি না এই বিদাতগুলো থেকে বেঁচে আসি আর ইবাদত করি না করি জুম্মা জুম্মা নামাজ পড়বো যখন ইচ্ছে যাবে মন চাই যি চাই নামাজ পড়বো আবার ছেড়ে দেবো আমরা জান্নাতে চলে যাব আমরা তো আহুল হাদিস অত সহজ নয় জান্নাত মুরগির মোয়া নয়া বানিয়ে খেয়ে নিয়েবেন এত সহজ নয় জান্নাতে যেতে হলে আপনাকে কর্ম করতে হবে আহলুল হাদিস যদি সঠিক ভাবে হন আহলুল হাদিস মানে কি আহলুল আহালওয়ালা কোরআন এবং হাদিস বলা কোরআনের আয়াতকে মানতে হবে কোরআনের নিষেধ থেকে বিরত থাকতে হবে নিষেধ থেকে প্রকৃত পক্ষে আপনি যদি নামধারী মুসলিম বা নামধারী আহরুল হাদিস থেকেই আমল করে যেতে থাকেন আর এই আকিদায় যদি আপনার মৃত্যু হয় আপনি কোনোদিনও জান্নাত পাবেন না আপনার ভাগ্যে শিখে ছিঁড়বে দেখা যাবে যে কবরে গিয়ে যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন না সহজ নয় নিজেদের বিদ্বেষকে মুছে ফেলতে হবে আর আল্লাহর দিনের অস্তে তার যে একটা ইবাদত এখানে রয়েছে এই ইবাদত কিভাবে চালানো যায় পরিচালনা করা যায় সেদিকে ধ্যান দিতে হবে যদি আমরা এটা করতে না পারি দায়িত্ববান একজন মহিলাকে প্রশ্ন করা হবে সে তার স্বামীর ঘরে রক্ষণাবেক্ষণ করেছিল নাকি না একজন নেতাকে প্রশ্ন করা হবে তার আওতার মধ্যে যত আছে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করেছিলেন কিনা একটি মসজিদের মতওয়াল্লি বা সেক্রেটারি যে হোক তাকে আল্লাহ সুবাহ দরবারে জবাব করতে হবে যে আপনাকে নেতা বানানো হয়েছিল ওই জামাতের ওই জামাতের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করতে পেরেছেন কিনা जदि एगुल सठ जबाबदी करते ना पारे अपना साधन जो अपनी आल्ला दरबार प्रत्येक व्यक्ति हार कौम नेता प्रत्येक हमारे घर नेता से निजे घर निजे सतान दे कि परचालना कर जब करते ख्याल रखते आल्ला सुबह तला जान सत्यारे आल्ला दान करें যদি আমাদের ভেতরে আল্লাহ ছাড়া ভয় না করি সম্ভব এবং কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করা তথা সমাজ গঠন করা রাষ্ট্র গঠন করা জামাত গঠন করা তখনই সম্ভব হবে আল্লাহ সুবান্লাহ জানে সমতি আমাদেরকে প্রদান করেন আলহামদুলিল্লাহ তো আজকে যেটা প্রথম ক্ষুদায় আমি আলোচনা করলাম সেটার মূলত ব্যাপার হচ্ছে আল্লাহ সুবানকে ভয় করতে হবে আর নিজেদের ভেতরে কোরআন ও হাদিস ভিত্তিক ঐক্যতা আনতে হবে আর মনোমিন্য সমস্ত কিছু দূর করতে হবে সকলে মিলেমিশে আল্লাহর রজ্জু তথা কোরআন ও হাদিসকে ধরতে হবে সকলে মিলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে পরিচালনা করতে হবে মানুষের কাছে যাতে আমরা কোরআন এবং সেই হাদিসের বাণী পৌঁছে দিতে পারি কোরআন এবং সেই হাদিসের বাণীর রক্ষণাবেক্ষণ করতে পারি এই পদক্ষেপ আমাদেরকে নিতে হবে তারপরে যে আয়ত্তি পাঠ করলাম আল্লাহ সুবানতলা যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছিলেন পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন ভাষাই তিনি করেছেন এর একটাই উদ্দেশ্য ছিল নবীদের এবং রসুলদের দায়িত্ব কী ছিল তারা আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে ওহি অবতীর্ণ হতো সেই ওহি সেই বাণী তারা মানুষের কাছে পৌঁছে দিত তারা মানুষকে তাগুতের পূজা হতে একমাত্র আল্লাহর পূজা পূজার দিকাহ্বন করত। সেই তৎকালীন রসুলের আনুগত্য করতে হবে এটা তাদের দিকে আহ্বান করা হতো কিন্তু যুগে যুগে কালে কালে নবী এবং রসুল আসার পরে যখন শেষ নবী মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লাম এলেন তখন কিন্তু নবদ শেষ হয়ে গেল আর কোনো নবী বা রসুল কেয়ামত পর্যন্ত আসবেন না প্রত্যেক নবী এবং প্রত্যেক রসুলকে প্রেরণ করা হয়েছিল নিজের স্থানের জন্যে স্থানীয় বাসিন্দাদের জন্য প্রেরণ করা হয়েছিল কিন্তু মুহাম্মদ মোহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লামকে প্রেরণ করা হয়েছে সারা জগৎবাসীর জন্য আর তিনি এসেছেন তার সময় পূর্ণ হয়েছে আল্লাহ সুবান তালা তাকে উঠিয়ে নিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন কেয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রসুল আসবেন না তাহলে সেই নবীর যে দায়িত্ব রসুলের যে দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা এই কাজটা করবে কারা কোন উম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ বলা হয়নি বিগত কোন উম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ বলা হয়নি কিন্তু পবিত্র কোরআনের মধ্যে যেটা ফাইনাল কিতাব তার মধ্যে আল্লাহ সুহান তালা বলে দিলেন কুন্তুম হয় উম্মতে নখির দিলেন নাস তোমরাই হলে শ্রেষ্ঠ উম্ম শ্রেষ্ঠ জাতি এর এত মর্যাদা এর এত মর্তবা এই উম্মতের এত মর্যাদা সেটা বায়ন করতে গেলে পরে কয়েক ঘন্টার প্রয়োজন আছে তবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি পূর্বের উম্মতরা অনেক বেশি হায়াত পেয়েছিল তারা এমন কি এক পলকের জন্য আল্লাহ সুবান তালা কেউ কেউ তাদের মধ্যে আল্লাহ সুবান তালা নাফরমানি করিনি তারপরেও তাদের থেকে নেকি তা আমরা বেশি হবো আলহামদুলিল্লাহ কারণ আমাদের দেওয়া হয়েছে একটি রাত রমজান মাসের একটি রাত যদি আমরা জাগরণ করতে পারি আর সঠিকভাবে যদি সেই রাত্রে উদযাপন করতে পারি আমরা আল্লাহ সুবাহের মাধ্যমে তাহলে তিরাশি বছর চার মাসের নেকি আমরা এক রাতে পেয়ে যাচ্ছি সুভান তারপরে আমাদের গুনামাপের জন্য অজস্ত্র রাস্তা রয়েছে বিভিন্ন ঝিকির রয়েছে মহানবী সাল সাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষ যদি প্রত্যেক নামাজি ব্যক্তি যদি পাঁচক তো নামাজের পর যেগুলো রয়েছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবত্রিবার করে তিনবার পাঠ করার পরে লা ইলাহা লাহুল আল্কুল্ল সাইন কদির এটা পাঠ করে তাহলে সমুদ্রের রাশির ফেনা যেমন হয় সমুদ্রের ঢেউ যে ফেনা ওঠে সেই পরিমাণ যদি গোনা থাকে তার গুনা মাফ করে দেওয়া হয় তারপরে মোহামিশালাম বলছেন যে দৈনিক একশো বার শুধু কতক্ষণ আপনি পাঠ করলেন ওই পরিমাণ তারপরে আবার আসছে এক মিনিটের সময় লাগেন আমি দেখেছি সুবাহ আল্লাহ এইভাবে যদি আপনি একশো বার পাঠ করেন তাহলে আপনার নেকিতে লেখা হয় এক হাজার নেকি এবং এক হাজার গুনা আপনার মাফ করা হয় তারপরে মহানবী সাল সাল্লাম বলছেন পাঁচ ফরজ নামাজ এই ফরজ নামাজের পরে আমরা তো তাড়াহাগুলো করি অনেকে উঠে যাই পাঁচ অক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়তুল কুরসি পাঠ করবে প্রত্যেক নামাজের পরে যে ব্যক্তি আয়তুল কুরসি পাঠ করবে সেই ব্যক্তিকে কেউ বাধা দিতে পারবে না কোথায় জাননাতে প্রবেশ করাতে কেউ বাধা দিতে পারবে না বাঁধা কেবলমাত্র একটাই কি সেটা হচ্ছে মৃত্যু যেই মরে গেল সেই জানাতে চলে গেল সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে তাহলে এগুলো আমরা খেয়াল করি না এখন যদি প্রশ্ন কেউ করে যে জান্নাতে কিভাবে যাবে হিসাব কিতাব হল না এই জান্নাত সে জান্নাত নয় অর্থাৎ আলমে বার্জাকে চলে যাবে সুরাম মোমিনুন একশো দেখুন যে আত্মার মৃত্যু হয়ে গেল যে ব্যক্তির মৃত্যু হয়ে গেল সে ব্যক্তি যদি মোমিন হয় তাহলে তার আত্মাকে ইলিয়নে রাখা হয় আর যদি তার আত্মা যদি মুমিন না হয় কাফির হয় মনাফিক হয় তাহলে তার আত্মাকে রাখা হয় মোমিনদের আত্মা গুলোকে ঘরে দেওয়া হয় আর তারা ওই জান্নাতে বিচরণ করতে থাকবে জান্নাতের ফল খেতে থাকবে ভক্ষণ করতে থাকবে নিয়ামত পেতে থাকবে তাদেরকে মানুষ হিসাবে জান্নাতে তখন প্রবেশ করানো হবে না বরং তারা জান্নাতের পাখিরি বেশে সবুজ রঙের পাখির বেড়াবে তাহলে যেই মরে গেল যদি আমল থাকে নামাজের করে যাবে কারোর জানাতের ওই বাগিচায় চলে যাবে তাহলে এত কিছু আমাদের জন্য নিয়ামত দেয়া হয়েছে এই উম্মত মোহাম্মাদির জন্য কারণ এই মুহাম্মদির উম্মতের উপরে চাপানো হয়েছে নবীওয়ালা দায়িত্ব ইমানের দায়িত্ব চাপানো হয়েছে ইসালাদের দায়িত্ব চাপানো হয়েছে এদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে ভালো কাজের নির্দেশ দিতে হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে যেটা নবীদের ছিল এই হবে, প্রত্যেক দায়িত্ব আপনি যেটা জানেন সেটা অন্যকে পৌঁছে আপনি যদি একটি আয়াত জানেন আপনার ভাই সেই কোরআনের আয়াত জানে না তার কাছে আপনাকে সেই কোরআনের আয়াতটা পৌঁছে দিতে হবে আপনি একটা হাদিস জানেন আপনার ভাই হয়তো সেই হাদিসটা জানে না সে হয়তো সেই হাদিসের উপরে আমল করে না আপনি সেই হাদিসটা জানেন আপনার দায়িত্ব হচ্ছে সে হাদিসটাকে তার কাছে পৌঁছে দিতে হবে এটা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ হতে নিষেধ করবে তাহলে এই কাজ আমাদের করতে হবে তবেই আমরা উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠ যে উম্মাদ সেই মর্যাদা পাবো তো আমাদেরকে এগুলো আমল করতে হবে আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে যে আমাদের দ্বারা যে ভুল ত্রুটিগুলো ঘটে গিয়েছে সেগুলোকে আমরা আর হবে না আমাদের ভেতরে কোরআন এবং হাদিসের বহির্ভূত যে কাজ আমরা করে ফেলেছি নিজেদের অজান্তে হোক শয়তানের প্রচনাই হোক করে ফেলেছি তার জন্যে আল্লাহ সুবাহ তাল্লার কাছে বিতাড়িত শয়তান হতে পানা চাইতে হবে আপনি ফজরের সময় মসজিদে প্রবেশ করলেন দোয়া পাঠ করলেন আউজবিল্লা হিল আজিম অবি ওয়াজি হিল করিম অবি সুলতান হিল কদিম মিনার শৈতন শয়তান তখনই আপনার কাছ থেকে সরে গেল এবং আপনার শয়তান তখনই বলতে থাকে আজকে সারাদিন এই আমার থেকে বেঁচে গেল এই আমলগুলো তো আমাদের নাই তারপরে আপনি মগরে বেশ্বমী মসজিদে যখন প্রবেশ করলেন ওই একই দোয়া পাঠ করলেন তখনও আপনার শয়তান বলতে থাকে এ আমার কাছে সকাল পর্যন্ত নিরাপদে চলে গেল তাহলে এই আমলগুলো আমাদের ছোটোখাটো আমল ছোটোখাটো দোয়া জিকের মধ্যে যদি আমরা এগুলো নিয়মিত করতে পারি মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা আতুল পাঠ করলে পরে জানাতে চলে যাব প্রত্যেক নামাজের পর আর যদি আমরা এই আউজ বিল্লাহিল আজিম অবি ওজি হিল করিম অবি সুলতান হিল না শৈতন এর এই দোয়ার উপরে আমল করতে পারি তাহলে সকাল থেকে সকালে পাঠ করার পরে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে আমরা মেহফুজ হয়ে যাচ্ছি সন্ধ্যায় পাঠ করার জন্য সকাল পর্যন্ত আমরা শয়তানের ফিতনা থেকে তারা থেকে মেহফুজ হয়ে যাচ্ছি তাহলে শয়তান তার বসবাসা আমাদের অন্তরে আট ডালতে পারবে না আর আমরাও বিভ্রান্ত হব না তাহলে এই আমলগুলো আমাদেরকে করতে হবে তারপরে আপদ বিপদ বালা মুসিবত আসতে থাকে কিন্তু দোয়া আসে সেই দোয়া যদি আমরা আমল করি তাহলে আমাদের সেই আপদ বিপদর আস্তায় হবে না কেমন লা কতটুকু লাগলো সময় মাত্র দশ সেকেন্ড বা তার থেকে খুব কম লাগলো এই দুয়া যে ব্যক্তি সকালবেলা তিনবার পাঠ করে নেবে সন্ধ্যা পর্যন্ত সমস্ত রকমের বালা মুসিবর থেকে সমস্ত রকমের মুক্তি থাকবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত নিরাপদে থাকবে তাহলে এগুলো তো আমাদের জানতে হবে আমাদের জানার অভাব রয়েছে আমাদের জানতে হবে আমাদের মানার অভাব রয়েছে আমাদের মানতে হবে যদি আমরা সবকিছু শুনেও পবিত্র কোরআনে তারও আয়াত দিয়েছেন বলা কথা জাহান্নামা কাশির জিনিস আল্লাহ সুবান বলছেন আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য ওই জাহান্নামের আগুনে পোড়াবার জন্য তাদের সম্মুখে কোরআনার হাদিসের বাণী বলা হয় তারা অন্তরে সেই জিনিসটাকে জায়গা দেয় না তারা অন্তর থেকে ভালো জিনিসটা অন্তরে গ্রহণ করে না তাদের চোখ আছে তারা ভালো জিনিসটা দেখে না তাদের কান আছে তারা ভালো জিনিসটা শুনে না গান বাজনার অস্থিরতা শুনে শুনে এমন হয়ে গেছে আল্লাহ নাই যেমন কুকুর বিড়াল শিয়াল শুকুর এসব চতুষ পর্যন্ত তাদের মতো তারপর আল্লাহ বলতেন বালহুম আব্দাল এটা আমি বলছি না কুন খুলুন বরং কুকুর বিড়াল শুকরের চাইতো তারা নিকৃষ্ট যাদেরকে কোরআন বলা হয় তারা শুনে করে শোনে থাকে শুধু শুনেই শেষ অন্তর দিয়ে তারা সেটাকে গ্রহণ করে না চোখ আছে ভালো জিনিসটা দেখে না কান আছে ভালো জিনিসটা তারা শুনে মগজে ধারণ করে না আমল করে না তারা হচ্ছে চতুষ পর্যন্ত ন্যায় বরং তার চেয়ে নিকৃষ্ট তার এদেরকেই সৃষ্টি করা হয়েছে জাহা নামের আগুনের পড়াবার জন্য তাই আমাদের অবস্থা যেন তেমন না হয় আমরা ওয়াহর কোরআন এবং হাদিসের মানে শুনছি আমরা যেন সেটার উপরে আমল করতে পারি আল্লাহ সুবাহ যেন সেই সমতি আমাদেরকে প্রদান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লিমসলিমা আল্লাম সোহাম মামামআ মজিদ অারারিক মাল মিনা বারকআমদ মজিদ রা তক ত্রহীম সবহা না রিকা রাশিমামসলী আলহামদুলিল্লাহ রবীলিন